ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا هدل له ومن يضلله فلا هادي له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 أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَرَنَا فِي بُيُوتٍ كُنَّا وَلَا تَبَوَّأَ جَنَّةَ بَرَّجَلَ وَقَالَ تَعَالَى فِي مَقَامٍ آخَرَ وَبَيَّنَ النَّاسَ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ وقال النبي صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة رنة عند مصيبة ومزمار عند نغمة أو كما قال عليه الصلاة والسلام মোহতারামুল মকাম ওয়াজুলাম হাজর সমাবেশে মেহরবানি আমাদের প্রাণপ্রিয় সংগঠন আল আমিন ফাউন্ডেশন ঐতিহ্যবাহী দীনী ধর্মীয় এবং সামাজিক সংগঠন আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের প্রথম অধিবেশন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন গতকাল আমার বিষয়বস্তু ছিল ইসলামে নারীর পর্দা আজকে আমাকে বিষয়বস্তু বলা হয়েছে সংস্কৃতির নামে গানবাদ্য গান বাধ্য জিনিসটা কি সংস্কৃতি আর গত কি বিষয়বস্তু থেকে সামান্য কথা বলব যে হাদিসটা গতকাল পাঠ করেছিলাম হজুর আকরাম আলাইহি এর শাহ ফরমান এমন কিছু মহিলা দুনিয়ার মধ্যে আসবে যারা কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ থাকবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিস একামের তিনটা অর্থ বলেছিলাম এক নম্বর বলা হয়েছিল এমন ফিন ফিনে পাতলা কাপড় পরিধান করবে शरीर सबकिर अर्थ बोशा परिधान कर स्किन टाइट जो शरीर कूत ऊसा कूत नीचा सब कपड़े बेचे उठब तीन नम्बर अर्थ बला কাপড়ের নামে পোশাকের নামে টেডি পোশাক পরবে তার উদম রয়েছে আল্লাহ নবী হাদিজ শরীফ আর সাদ ফরমান সেই মহিলার আরো কিছু বদবাস খারাপ চরিত্র সম্পর্কে আল্লাহ নবী আর কলে বলেন মায়ালাতুন এমনভাবে তারা চলাফিরা করবে এমন ভঙ্গি তারা চলবে যেন পুরুষ তাদের দিকে আকৃষ্ট হয় আবার তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে সেই সমস্ত মহিলাদের কু অভ্যাসের মধ্যে আরো থাকবে আল্লাহর হাবিব এরপরে বলেন মায়ালা। আরবি ওট ওটার গস গোট একটু বড় বড় হয় গরু বড় বড় ষাট গরু যেগুলি সেটার পিঠের উপরে যে একটা গোস্তের টুকরা থাকে কি বলে সেটাকে গস বলে বা সোট অথবা চুটা যেখানে যাই বলে ওই গরু যখন চালাফিরা করে তখন তার পিঠের উপরে যে সোটটা রয়েছে সেটা এদিক সেদিক হেলতে থাকে ওই সমস্ত মহিলারা যখন রাস্তায় চলাচল করবে চলাফেরা করবে তাদের মাথার কুহাগুলি সেই সমস্ত ওডের পিঠের মতো হবে কুহা বাঁধবে এবং শরীরকে হেলে দুলে চলবে কোমরকে এদিকে বাঘা করবে এদিকে বাঘা করবে পুরুষ যেন তার দিকে ফিরে ফিরে থাকায় মহিলাদের পুরুষদের স্বভাব তাদের মধ্যে আসবে আবার মাঝে মধ্যে দেখা যায় অনেক মহিলা পুরুষের মতো কাপড় পরিধান করে জিন্সের প্যান্ট পরে শার্ট টি শার্ট গেঞ্জি সেট পরে আবার শুধু গেঞ্জি নয় এখন একেবারে হাত কাটা গেঞ্জি শুধুমাত্র একটা গেঞ্জি পরিধান করল পুরুষের স্বভাব আল্লাহ ফরমান যে সমস্ত মহিলা পুরুষের মতো চালাফিরা করবে স্বভাব চরিত্র পুরুষের মতো হবে অথবা কতলারতা মহিলার মতো হবে অথবা চলাফিলার ঢং পুরুষের মতো হবে আর যে সমস্ত পুরুষের স্বভাব চরিত্র কথাবারা ঢং ঢুং মহিলার মতো হবে الله رحبه بولن شئيه قروش ابن شئيه ناري ركور امين ابي ربطب قوتك اللعانة ابي شعب حديث شريفة اللعن نبي ارشاد فرمان اقول النبي لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال او كما قال عليه الصلاة والسلام আল্লাহ রিব বলেন ওই সমস্ত পুরুষ যারা মহিলার মতো চলাফেরা করে এবং ওই সমস্ত মহিলা যারা সবার চরিত্রে পুরুষের মতো হওয়ার চেষ্টা করে তাদের উপর আমি নবীর পক্ষ থেকে এখন আমাদের প্রিয় মামুনদের দিকে আমরা একটু তাকাই আমাদের মামুনরা কি অভিশপ্ত হচ্ছে কিনা আল্লাহ নবী তো রহমতুল্ল আলমিন ছিলেন ডাইরেক্ট কাউকে সম্বোধন করে লানত করতেন না অভিশপ দিচ্ছেন দিঘেন না কিন্তু এমন রহমতুল্ল আলমিন হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে মুখ দিয়ে কোন কোনো মানুষ সম্পর্কে বাহির হয়ে যেমন সমস্ত মহিলা সম্পর্কে করেছেন। আরেক প্রকার আল্লাহ নব্বী ল করেছেন হাদিস শরীফ আল্লাহ নবীর যে সমস্ত মহিলা কোন মাজারে যাবে যে সমস্ত মহিলা কোনো কবরস্থানে যাবে সে সমস্ত মহিলার উপর আমিন আল্লাহর হাবিব ওই সমস্ত মহিলাকে অভিশাপ দিচ্ছেন যে সমস্ত মহিলারা কোথায় যায় মাজারে মাজারে দৌরে। রাস কবরস্থানে কবরস্থানে যায় মহিলাদের জন্য তো কবরস্থানে যাওয়া সম্পূর্ণ নিষেধ আজকে আমাদের মা বোনরা কবরস্থানে যায় মাজারে মাজারে দৌরে। মাদারানা মান্ন করে সেলা সন্তান যদি না হয় মান্ন করে আমার সেলাটা যদি ভালো হয়ে যায় আমার সেলার যদি মুক্তি হয়ে যায় আমার ছেলে একটা বিষারের যদি ব্যবস্থা হয়ে যায় অমুক মাজারা একটা মহিষ দেব, অমুক মাজার একটা ফাঁটা ছাগল দেব এই সমস্ত মান্য গতকাল আমাদের সাদ শরীরা কিছুটা আলোকপাত করেছিলেন তো মহিলা মাদারা যাওয়া সম্পূর্ণ হারাম পুরুষরা কোন বুজুরগের জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারে কেউ তাও সফর নয় জিয়ারতের উদ্দেশ্যে সফর নিষেধ জিয়ারত হবে তিনটা জায়গার উদ্দেশ্যে অন্য কোনো জায়গার জন্য সফর হতে পারে না কিন্তু মহিলা কোনো অবস্থায় কোনো মাদারে কোনো কবরে যেতে পারবে না তারা যদি জিয়ারত করতে মনে চায় ঘরে জিয়ারত করবে গরে পড়বে সেখান থেকে ইসালাস করবে সব পোষাই দেবে যা হোক হজুর আকরম সাল আলাই ওয়াসাল্লামের শাহ ফরমান যে সমস্ত মহিলা পাতলা কাপড় পরিধান করবে যে সমস্ত মহিলা টেডি পোশাক পরিধান করবে যে সমস্ত মহিলা স্কিন টাইপ পোশাক পরিধান করবে যে সমস্ত দর থেকে বাহির হবে যে সমস্ত মহিলা এমন ভাবে চলাফেরা করবে যেন পুরুষ তাদের দিকে ফিরে ফিরে তাকায় সেই সমস্ত মহিলার স্থান সম্পর্কে আল্লাহ বিবেচনা করেন জান্নাতা। আর আমার ভাইরা আমাদের মা বোনরা যদি সেরকম ভাবে চলাফেরা করে এখন আমি দেখতে হবে আমার মেয়ে যখন গর থেকে বাহির হয় মধ্যে একটা কথা বলে ইচ্ছি অনেকে তো পর্দা করেই না বোরখা পরেই না কিন্তু আর যারা বোরখা ধরে এখন বাহির হয়েছে নিউ ফ্যাশনের বোরখা নতুন মডেলের বোরকা এই যে এতটুক পর্যন্ত বোরকা পরলো এইদিকে একটা ওর না দিল চেহারাটা খোলা মুখটা খোলা তাকে এই বোরখা কে কোনো বোরকা হবে মানুষ তো হাত পায়ের দিকে তাকায় না মানুষ তাকায় চেহারার দিকে কারণ মহিলার যত আকর্ষণ সবগুলোর চেহারার মধ্যেই আবার যত সাজাহারা আছে সবগুলো চেহারার মধ্যেই করে যত মেকআপ করে ফেস পাউডার লাগায় লিপস্টিক লাগায় আই বড় দেয়। যত প্রকার সাজস হয়েছে। সবগুলি মহিলার চেহারা দেয় হয়। এই বোরকার কোনো আটটা আছে এটা তার বোরকাকে নিয়ে ইসলামকে নিয়ে এটা প্রহসন দুজি এখন একটা প্রশ্ন আসতে পারে মহিলাদের চেহারা তো পর্দা নয় মহিলাদের চেহারা তো সতর্ক নয় মহিলাদের হাতের কবজি পর্যন্ত সতর্ক নয় অনেকে ফতোয়া দিয়ে দেয় এখন তো ফতোয়া দেওয়া খুব সহজ ফটোয়া সবাই দিতে পারে কেউ ফতোয়া দিলে অসুবিধা হয় না শুধুমাত্র অলমায় ফতোয়া দিলে ফটোবাস হয়ে যায় আর সবাই ফতোয়া দিতে পারবে অভরাপটা শুধু অলমা একরামের সেজন্য সময়ে সময়ে দেখা যায় তাহলে অলমায় পিছনে লাগে অলমায়করামের পিছনে লেগে থাকে যেটা সম্পর্কে কালকে মোটামুটি কিছুটা ওলামাইকরাম আলোচনা করেছেন আজকে আমাদের পিছনে যে ষড়যন্ত্র শুরু হয়েছে কমই মাদ্রাসার পিছনে যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমার সেটা বিষয়বস্তু নয় আমি সেজন্য সেদিক লম্বা আলোচনা করতে পারবো না সামনে হয়তো ওলামাইক্রাম সে সম্পর্কে আলোচনা করবেন কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে বিশেষ করে আমি আমাদের মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী সাহেবকে লক্ষ্য করে বলতে চাই গতকাল ফেফারের মধ্যে আমাদের মাননীয় আইন মন্ত্রীর যে একটা বক্তব্য আসলো যে আমাদের দেশের যে সমস্ত কৌমী মাদ্রাসা এই কৌমী মাদ্রাসাগুলি হচ্ছে জঙ্গি প্রজনন কেন্দ্র আমি মাননীয় আইন আইনমন্ত্রীকে প্রশ্ন করতে চাই আসলে মাদ্রাসা আপনি বুঝেন কি এই কথাটা কি অন্য কাহারও দালালি করার জন্য বলেন নাকি অজ্ঞতার কারণে বলেন তাও তো আমাদের বুঝে আসে না কারণ কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার ইতিহাস কৌমি মাদ্রাসা সেটার বৃত্তে স্থাপনকারী স্বয়ং মুহাম্মদ যে সময় ইংরেজরা এই দেশকে দখল করেছিল এই দেশকে তারা দখল করার আগে এই দেশের মধ্যে আশি হাজার মাদ্রাসা ছিল আর ইংরেজরা এই দেশ দখল করার পরে মাদ্রাসায় শাহ রহিমদিন রহমতুল্লাহ আলাই শাহরিউ রহমতুল্লাহ আব্বাজান যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেই মাদ্রাসাকে নিয়ে সেই মাদ্রাসা থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান ছিল সমস্ত মাদ্রাসাগুলি বোলডুজাদ ধ্বংস করে দিয়েছিল কেন তখন তাদের রিপোর্টের মধ্যে তাদের রিপোর্টের মধ্যে আসছিল তাদের দিয়েছিল। এই সমস্ত মাদ্রাসা এগুলি হচ্ছে আমাদের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষকে উস্কায় মানুষকে ইসলামের চেতনা সৃষ্টিকারী এই সমস্ত মাদ্রাসা এবং এই সমস্ত মাদ্রাসা যারা লেখাপড়া করে এবং এই সমস্ত মাদ্রাসা যেগুলি পড়ানো হয় তিনটা জিনিস একটা হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠান দুই নম্বর হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা পড়ায় তিন নম্বর হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের যে জিনিস পড়ানো হয় তারা বাহির গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যারা পড়ায় তারা হচ্ছে হত্যায় এবং এই সমস্ত প্রতিষ্ঠানের যেগুলি পড়ানো হয় সেটার মূল মন্ত্র হচ্ছে কোরআন শরীফ এবং এই সমস্ত মাদ্রাসা যেগুলির মধ্যে অলামা একরামকে পাবলিককে ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে সেই সমস্ত মাদ্রাসার নাম হচ্ছে অমি মাদ্রাসা তারা সিদ্ধান্ত নিল যে এই তিনটা জিনিস ধ্বংস করে দিতে হবে মাদ্রাসা ধ্বংস করে দাও অলামায়করাম ধ্বংস করে দাও কোরআন শরীফ জ্বালিয়ে দাও সেটার পরিপ্রেক্ষিতে সেই সময় আশি হাজার মাদ্রাসা তারা বোল্ডার দিয়ে ধ্বংস করে দিল চোদ্দ হাজার ওলমায়করামকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছিল তিন লক্ষ কোরআন শরীফকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল কিন্তু সেটার দ্বারাকে অলমায়েকরামকে সেটার দ্বারাকে ইসলামকে তারা নিবেতে পারবে অন্তরের যে জিনিসের বিগোপন করা হয়েছে সেই জিনিসটা সাধারণ পাবলিক এর মধ্যে নেই সাধারণ পাবলিকের অন্তরে যে সমস্ত জিনিস আছে ইসলামকে মহাব্বত করে ঠিক বাস্তবে ইসলামের বিস্তা যে কলমার মাধ্যমে আসতে সেই কলমা আমাদের মধ্যে মুখের মধ্যে থাকে অন্তরের মধ্যে আসে না আর এই অন্তরের মধ্যে সেটাকে ফিট করার ওলমায় সেই তৌহ ওনাদের মধ্যে আসে ওনাদের থেকে ইসলামকে চিনিয়ে নিবে সেটা এত সহজ নয় তৌহ কি আমারা আসানা নাম নিশা হামারা সম্ভব না যতই চেষ্টা করা হোক তবে এই চেষ্টার পিছনে দুটি কারণ থাকতে পারে যাক বলতে চেয়েছিলাম মাদ্রাসা ধ্বংস করে দিল অলমায় ধ্বংস করে দিল কোরআন শরীফ জ্বালিয়ে দিল কোরআন শরীফ তো তিন লক্ষ জালিয়ে দিল এখন কোরআন শরীফ পৃথিবীতে আছে কি নাই কেন আছে কার কথা আর যিনি কোরআনের মালিক ওনার কথা ইসলামকে ধ্বংস ঘরে দিবে। বায়তুল্লাহ শরীফকে যখন ধ্বংস ঘরের জন্য আবরাহাবাদশা আসতে আসতেছিল আবরাহ বাদশাহ যখন নাকি ঘোড়াহাতে নিয়ে আসে আব্দুল মুতালিব তখন জীবিত আব্দুল মতালিফ হচ্ছে বাইতুল্লাহ শরীফের মোতবল্লি আব্দুল মুতালিবের দুইশোটা ঘোড়া বা ওট আবরাহাবাদশার সৈন্য ধরে নিয়ে আসছে কিছুক্ষণ পর আব্দুল মুতালেব চলে গেল আবরাহাব আশার কাছে যাহা বোনা আপনার প্রধান আপনার সৈন্যরা আমার দুইশো ঘোড়া ধরে নিয়ে আসছে আমার গোড়াগুলি অথবা আমার ওট আমি চাই আবরাহাব আশ্চর্য হয়ে গেল বললো যে আব্দুল মুতালিফ তুমি বায়তুল্লাহ শরীফের মোতাল্লি বাইতুল্লাহ শরীফের জিম্মাদার তুমি তুমি এসে বলতেছো তোমার গোড়া বা তোমার ওটের কথা বায়ুল্লাহ শরীফ আমি হামলা করার জন্য আসতেছি একবারও তুমি বললে না যে আপনি বায়তুল্লাহ শরীফ হামলা করবেন না বাহ শরীফ হামলা করার জন্য আসলাম তুমি সেটা আর প্রতিবাদ না করে তুমি আমার কাছে তোমার গোড়া বা তোমার ওট চাওয়ার জন্য আসতো তার মানে আব্দুল মোতালিব বলে যাব আমি ওটের মালিক আমি ওট পাবো আপনার সঙ্গে আমার ওট নিয়ে আসতে আমার ওট আমি চাই বাহ শরীফের মালিক তো আমি না বাহ শরীফ আমার ঘর না বাহ শরীফ যার বাড়ি বাহ শরীফ যার ঘর আমি ওনাকে সেটা হাওলা করে দিয়েছি সেটার হেফাজতকারী উনি উনি সেটাকে হেফাজত করবে শেষ পর্যন্ত আবরাহাবাদশাহ বায়তুল্লাহ শরীফের ধ্বংস করেছে না সে ধ্বংস হয়েছে কেন সেটা কার ঘর আল্লাহর ঘর যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে যে আল্লাহ ইসলামটা দিয়েছেন সেই ইসলামের উপর যদি কেউ আক্রমণ করতে চায় এবং সেই ইসলামের রক্ষক যারা সেই ইসলামের শিক্ষা যে সমস্ত প্রতিষ্ঠান সেই ইসলামের দিকে দেখার যে জামাত সেই জমাতের উপর যদি হামলা চলা হয় সেই জামাতের বিরুদ্ধে যদি চক্কুলাল করা হয় তাদের পিছনে ষড়যন্ত্র করা হলে তার পিছনে কি সে আল্লাহাগ নাই তাদের জন্য আমরা চিন্তা করতে হবে না এর পিছনে আল্লাহাকে আছেন। এর প্রতিশোধের মোকাবিলা আল্লাহকে আমরা হাওলা ফেললাম আল্লাহ এত দাবাঙ্গ জবাব দেবে ঈশাআ আমাদের বুঝতে হবে মাদ্রাসা বানাবো তোমাদের লেখাপড়ার জন্য সেটাই হচ্ছে কলিকাতা আলিয়া মাদ্রাসা এই কলিকাতা আলিয়া মাদ্রাসা স্থাপন করেছিল ইংরেজরা আর সেখান থেকে সেই কলিকাতা আলিয়া পরে আসলো ডাকা হয়ে গেলা আলিয়া সূত্র হিসেবে এই দেখা আলিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে সেই ইংরেজ আবার শুধু একজন নয় ১৬ জন অর্থাৎ সেই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল এই ইংরেজরাই যে প্রতিষ্ঠানে ইংরেজরা দ্বারাহিক ষোলো জন বা বাইশ জন থাকতে পারে সেখানে কি দিন শিখে হয় অলমায় বসে চিন্তা করতেছেন মানুষ থেকে দিন চলে যাবে মানুষ তো দিন পাবে না এই সমস্ত মানুষকে দিন দিতে হলে আমরা একটা প্রতিষ্ঠান করতে হবে পরামর্শ করলেন পরামর্শ করে অথবা হজরতে কাসম নামদী রহমতুল্লাহ আলাই রাত্রে ঘুমন্ত অবস্থায় হুজুর পাক সাহু আলিয়াসী ফেছেন আল্লাহ নবী এসে হজরতে কাসম নামদী হাত চাই বললেন যে কাসেম এদিকে আসো আল্লানবীর বড় সন্তানের নাম কাসেম আল্লানবীর ছেলের নাম কাসেম সেজন্য আল্লাহ নবীকে ডাকা হয় আবুল কাসেম আর আমাদের প্রতিষ্ঠানের বাবা আমাদের প্রতিষ্ঠান যে স্থাপন করেছেন এই কৌমাসের মূল্য স্থাপনকারী হচ্ছেন সেই কাসেম ওই কাসেমের বাবা আবুল কাসেম হাজরতে কাসেম রহমতুল্লাহ আলহীকে কাসেম নাম রহমতুল্লাহ আলীকে নিয়ে গেলেন সাথে করে দেবন নামাক নামক যে জায়গা নৌ দারা নৌ দারা যে জায়গার মধ্যে আছে। যে জায়গার মধ্যে বর্তমান দারুল হারিস বুহারি শরীফ মুসলিম শরীফ পড়ানো হয় সেই জায়গার মধ্যে ওনার ঘুম নিয়ে গেলো তাহেন রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগ্রত হবার সাথে সাথে দেরি করেন নাই উঠে দৌড় আরম্ভ করলেন অন্ধকারের মধ্যে দৌড়িয়ে চলে গেলেন স্বপ্নের মধ্যে যে জায়গা দেখেছেন সেখানে গিয়ে দেখেন আল্লা নবী স্বপ্নের মধ্যে দিয়ে যে দাগ দিয়েছিলেন হুবহু সে দাগ সে জায়গার মধ্যে রয়ে গিয়েছে এটাই হচ্ছে যে কৌমি মাদ্রাসা এটাই হচ্ছে কৌমি মাদ্রাসা এত খেলা মনে করবেন না এই সমস্ত কৌমি মাদ্রাসা যে কিতাব দুনিয়ার মধ্যে এনেছেন সেই কিতাবের মধ্যে যদি কেউ পরিবর্তন করতে চায় সে যেরকম তারা পেয়ে যায় সেই মোহাম্মদুল রসুল্লাহ যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের মধ্যে কেউ করতে চাইলে তাদংশ হয়ে যাবে তারা নিজেও বুঝতে পারবে না আজকে আমরা কিছুক্ষণ আমেরিকার গোলামি করি কিছুক্ষণ ইন্ডিয়ার গোলামী করি কেন্লাহ ছেড়ে দিয়েছি আল্লাহকে ছেড়ে দিয়েছি তোমাদেরকে যাদের কাছে সই দিয়ে তোমরা আসছ সেটা পরের কথা কিন্তু এখন গোলামী আল্লাহর করো আল্লাহর কাছে চাও কারণ পদ দেওয়ার মালিককে পদ দেওয়ার মুলকি। تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين بولين أمر حبيب آتنا بولدين قل اللهم مالك الملك সমস্ত রাজার রাজা সমস্ত রাজত্বের মালিক সমস্ত পদের মালিক একমাত্র আবার জ্যালখানায় ডুবে ফাঙ্গেন আল্লাহকে সময় লাগবে ফাঙ্গাস মাছ খেয়েছে কয়দিন হয়েছে কয়দিন হয়েছে জ্যালখানায় বসে ফাঙ্গাস মাছ আবার কি সেই সময় আসতেছে না এক আল্লাহর এক আল্লাহর রজ্জু ধরো এক আল্লাহকে ধরো এক আল্লাহর গোলামি করো আর হয় আবার জ্যালখানে বসে বসে ওই সেখানে কোরআন শরীফ তালাশ করতে হবে সে কোরআন শরীফ তালাশ করতে হবে কোরআন শরীফ দিয়ে যাও সেখানে নিয়ামুল কোরআন তালাশ করতে হবে ও তোমার কেউ হবে নিয়ামুল কোরআন দিয়ে আসতে হবে সেখানে গোলাম এক দরবার ছেড়ে দিয়েছি জন্য আজকে আমেরিকার গোলামি করতে হয় লন্ডনের গোলামি করতে হয় ইন্ডিয়ার গোলামী করতে হয় কেউ তাদের গোলামি করতে হয় স্বাধীনতা আমরা বলি আমরা স্বাধীন আমরা কোন দিক স্বাধীন কি অর্থনৈতিক ভাবে কেন আমরা স্বাধীন রাজনীতির দিয়ে আমরা এখন স্বাধীন কোন দিক দিয়ে আমরা স্বাধীন কোন দিক স্বাধীন মনে করলাম দেশের মালিক আমি গাড়ির মালিক আমি আমি বুলেট প্রুফ পাইজার নিয়ে চলাচল করি আমার বুলেট প্রুফ পাইজার ভিতর থেকে যদি মারা আরম্ভ হয় বুলেট প্রুফ গাড়ির মধ্যে বাহির থেকে মারা সুযোগ নাই আমার তো বাহিরে কেউ যাওয়ার শক্তি নেই কিন্তু সেখানে যখন কুন্দল আরম্ভ হয়ে গেল তখন যাবে কোথা হয় তোমার গাড়ির ভিতর থেকে তোমার যদি আমার হয় তুমি যাবে কোথায় আশ্রয় কার চাও এক আশ্রয় চাও তোমার গাড়ি তোমাকে বাঁচাতে পারবে না তোমার কার তোমার কাজে আসবে না তুমি আমল আমল বানাও মৃত্যু করো और কাক আর বেকার হ্যাঁ আর কার है। হাইজেরু হিরুগর জিন্দি বে আমল है। আর তোমার কার কোন কাজে আসবে তোমার মায়ের কোন কাজে আসবে তোমার কারু জিরু হয়ে যাবে তোমার মৃত্যুর কথা স্মরণ করো পরকালের কথা স্মরণ করো ও আমার ভাই বন্ধুরা যারা আজকে নিজের স্ত্রীকে লালিয়ে দিয়েছি আমার মেয়ে আজকে পর্দা বাহির বাহির ঘুরে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেই কারণে তার সুন্দর্য আর বেড়ে যায় ওই মহিলা যদি দেখার না সুযোগ থাকে সেই মহিলার বোরকার দিকে হইলে থাকতে হয় এমনটারে বোরকা আকর্ষণীয় বোরগা তারা পরিধান করে আবার একদিন এক আমার কলেজ ছাত্র কলেজের কলে লেখাপড়া করে বলে হুজুর কি বলবো আমরা তো কলেজে পড়ি তার ভিতরে যে কি চলতেছে কি বলবো অনেক মহিলা বোরখা পরে আসতেছে আর বোরকার দিয়ে বোরখা পরে যে একটু সুবিধা হওয়ার জন্য এগুলো বোরখা নিয়ে প্রশাসন ইসলামকে নিয়ে ঠাক্টা বিদ্রুপ এক পরিণাম কিন্তু ভালো হবে না মহিলাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পর্দা করার জন্য কেন বলেছেন যে জিনিস যেখানে থাকে সেই জিনিস সেখানে রাখলেই তার সম্মান থাকে কলা কলা আমরা বাজারে দেখি কলা এখন এক বেয়াই তার বেআই বাড়ি বেড়াতে যাবে চিন্তা করলো কি নিয়ে যাবে আঙ্গুর ও কেজিতে একশো টাকা কমলা ডজন একশো টাকা আফেল ও তাও তো টাকা বলে কলা কলা ৩৫ টাকা এটাই সুবিধা টাকা যাবে কম দেখা যাবে বেশি কলা নিল রিক্সায় উঠে বসল যাচ্ছে কোথায় ইতারা গেজন্য বজায় ভাঙলার বাইরে বারে যা দেখ এখন বুঝি রিক্সের গোব গিরিবু কোনো হান্ধামতো নাই। কলা একটা নাই সেটা সিলেট আর কলাটা সব কলা আর কলার খোসাগুলি সব বাহিরে চলে গেল বেআই বাড়িতে বেআই সাহেব যে বিয়াই আপনার হাতে সেগুলো কি তো ব্যয় কলা কলা সেগুলো আবার কোন জাতের কলা আপনি জিজ্ঞেস করতেছেন আপনি ছিলে খাবেন আমি আপনার কষ্ট কমাই দিলাম নিয়ে আসলাম বিয়াই বলতেছে বিয় এই কলা গুলি কিন্তু বাসার ভিতর আপনার বিয়ানের কাছে ফাটাবেন না এই কলা যদি দেখে আপনার বলবে আমার দাও কোথায় কি মেন্টাল হসপিটাল পাগলা গারক আমার বিয়ার মাথার স্ক্রুপ নিচ্ছে ডিল হয়ে আসছে আর না হয় কলা ছিলে আনে আরে এই কলা তো টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে নিয়েছিল কিন্তু এই কলা যখন তার ছিলকা থেকে বাহির হয়ে গেল তখন সেই কলার মূল্য চলে গেল সেই কলার কেউ কেউ আর গ্রহণ করে না কেউ খায় না কেন তার কুসার ভিতর আমাদের মা বন্ধুর সম্মান হয়েছে পর্দার মহিলা যখন পর্দার মধ্যে তখন তার সম্মান থাকে আর একজন মহিলা যখন পর্দা যখন গড় থেকে বাহির হয়ে আসে তখন তার দিকে আর তাকে আর নেওয়ার জন্য গড়ের পুত্রবোধ বানোর জন্য কেউ প্রস্তুত থাকে না এখন অদিন্যাকা টোল কাঠল বুঝেনি কাঁঠাল কাঠাল আর কাঁঠাল এখন কাঁঠালে মৌসুম না একজন একটা কাঁঠাল আনলো বাজারে বিক্রি করার জন্য কাঁঠাল ছোট দাম বলে তিনশো টাকা মানুষ জিজ্ঞেস করে কত তিনশো টাকা এখন টাকা দিয়ে কেনেবে একবার কাঁঠালের দিকে তাকায় আর একবার ফকটের দিকে কেন ফকটের স্বাস্থ্য তো বেশি ভালো না টাকা দিয়ে এই কাঁঠাল না কাঁঠাল পেকে যাচ্ছে বিক্রি করতে পারতেছে না কেউ নিচ্ছে না আবার তার কম মালিকও বিক্রি করতে পারতেছে না কারণ সেও তো কিনেছে তার কিনে তো এখন সে চিন্তা করল। করলো এই কাঁঠালটা আস্তে আস্তে পৌঁছেই যাবে হয়ে একেবারে বিক্রি করতে পারবো না একটা কাজ করি কাঁঠালটা ভেঙে কোষাগুলি নেই একটা প্লেটে রাখি একটা দশ টাকা করে বিক্রি করলে যাদের মনে যায় একটা একটা সেখান থেকে নিয়ে নেবে দশ টাকা দিয়ে সবাই খাবে বেশি বুদ্ধিমান দে কাটালটা ভেঙে একটা প্লেটের মধ্যে কোষাগুলি নিয়ে সেই কাঁঠালগুলি একটা প্লেটে নিয়ে সাজাই বসল এখন দেখা যায় আগে আজ তারা কাঁঠাল কেনার জন্য আসে এখন তারা ফিরেও থাকায় না জিজ্ঞাসা করে না কেউ কেন জিজ্ঞেস করে না এই কাঁঠাল যখন তার চামড়া থেকে বাইর হয়ে গেল এই কাঁঠালের দাম কি বেড়ে গেল না কমে গেল কেউ দশ টাকা দিয়ে না এক টাকা দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত না কারণ সেই কাঁঠাল যখন বাহিরে খোলা সবার নজরে সেখানে সেই কাঠাল অনেক বেশি ছিল আর যখন পর্দা থেকে বাহির হয়ে চলে আসছে রাস্তা রাস্তা যখন ঘুরে তখন তাদেরকে কেউ ঘরে পুত্রবধূ বানানোর জন্য প্রস্তুত না কারণ যখন সেগুলো বাহিরে চলে আসলো সেখানে কিছু কলেজের মশা কলেজের মাসি সেখানে একজন বোরখাওয়ালা মহিলা যখন গাড়ির মধ্যে উঠতে চায় তখন কন্ট্রাক্টর সাহেব নেমে রাস্তা দিয়ে দেয় যেহেতু সে পর্দা পর্দা করেছে বোরখা পরেছে সম্মানী মহিলা তার গায়ে সাথে বাজে যাবে না রাস্তা দিয়ে বলেছে সি উঠেন আর যখন সে জায়গার মধ্যে একজন আলতা মারান সে হাত দিয়ে একটু আধা উঠেন তার সম্মান মুসলমান ভাই বন্ধুরা আমার মা বোনেরা আপনাদের সম্মান ছিল পর্দার মধ্যে আপনার যখন পর্দা ছেড়ে ঘর হলেন এখন আর সেটা নেওয়ার জন্য প্রস্তুত না একজন মানুষ তার ছেলের জন্যে মেয়ে তালাশ করে ছেলেকে বিয়ে করাবে এখন অনেক তালাশ করলো পাইল না অনেক তালাশ করলো পাইল না তার এক বন্ধুকে বলতেছে বন্ধু ছেলে তো বিদেশ থেকে আস আসে গেল মাস দুই মাসও হয়ে গেল। আর হয়তো মাস দুই মাস আছে। এখনো সেলের জন্য একটা বউ মিলেতে পারলাম না কি করা যায় মেয়ে তো পাচ্ছি না কারে মেয়ে পাচ্ছ না এত মেয়ে তার ঘরে মেয়ে পাও না হাজার হাজার মেয়ে রাস্তাঘাটে দেখো না সে গুলাম হ্যাঁ মেয়ে আস কথাবার্তা হলো ঠিক আছে আসেন দেখতে আসেন একদিন দেখতে গেল দেখার উপরে এখন যেটা সাধারণ নিয়ম মেয়েকে যখন দেখতে যায় তার জন্যে মিষ্টি নিমকি পান সুগারি বাতাসা আর অনেক কিছু আট দশ বাক্স বিশ বাক্স করে নিয়ে যেতে হয় আবার সাথে একটা আংটি বা একটা গলার সেন নিয়ে যায় মেয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে তার গলার মধ্যে সেনটা পরাইয়া দেবে অথবা হাতের মধ্যে আংটিটা পরাইয়া দেবে আর যদি মেয়েটা পছন্দ না হয় তাহলে হয়তো এক হাজার টাকা হাতে দিয়ে চলে আসবে এখন মানুষে বুঝে যে মেয়ে দেখার পরে যদি স্বর্ণের জিনিস দেয় বুঝা গেল যে এটা পছন্দ হয়েছে বিবাহ হবে আর যদি পছন্দ না হয় যদি টাকা দেয় তখন মানুষ বুঝে জানা। না কাজ হবে না মেয়ে দেখতে গেল মেয়ে দেখার পরে যা আপ্যায়ন খেলাফিনা যা সব হয়ে গেল এখন হওয়ার পর এখন মেয়েকে দেখার ফেলা মেয়ের বাবা সেলের বাবাকে নিয়ে গেলো দেখতে এটা আরেক কুসংস্কার এটা আরেক কুসংস্কার লের জন্য বউ দেখতে যায় ছেলের বাবা আচ্ছা বউ দেখতে পারবে যখন বিবাহ করবে তখন পুত্রবধূ হিসাবে উনিশ শশুর হিসাবে দেখতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে বিবাহ করে নাই ততক্ষণ পর্যন্ত কেউ কি দেখতে পারবে অপরিচিত মহিলা এখন আমাদের দেশে কতগুলি স্যালের বাবা দেখবে স্যালের ভাইয়া দেখবে সেলের দুলো দেখবে স্যালের বন্ধুরা দেখবে এরপরে আবার গিয়ে ছেলে দেখবি আলোচনা আছে আমি সেটি আমার বিষয় না আলোচনা করার সময় নেই সময় খুব কম ঠিক আছে দেখা হলো দেখার পর তার হাতে এক হাজার টাকা দিয়ে দিল এক হাজার টাকা দিয়ে দিল চলে আসলো শেষ পর্যন্ত কিন্তু পছন্দ হলো না বিবাহ হল না বাকি এই একটা মেয়ে যখন পর্দার মধ্যে ছিল সেই মেয়েটাকে যদি দেখতে চায় সেই মেয়েটা গ্রহণ করা না করে সেটা পরের কথা কিন্তু সেই মেয়েকে দেখবে তার জন্য মিষ্টি নিমকের বাক্স নিয়ে যেতে হয় এবং তাকে পছন্দ হোক বা হোক তার হাতে কমপক্ষে হাজার টাকা দিতে হয় এখন তো বড় সাহস এখন মেয়ে হ্যাঁ মেয়ে একটা অসুস্থ দেখবে তোমার ছেলের জন্যে দেখতে গেলে তো খরচ এখন সেখান থেকে যদি পছন্দ হয়তো হলো আর না হলে সেখান থেকে ফেলে চলে গেলো আল্লাহ রুপুল্লা আলমিন বলেন উলা আল্লা রে মহিলারা আমি তোমার সম্মান দেখেছি পর্দার পর্দার মধ্যে থাকবে তোমার নিমকির বাক্স যাবে তোমার জন্য বিভিন্ন আইটেমের নাস্তা যাবে তোমাকে পছন্দ হোক বা না হোক তোমাকে একবার দেখবে তোমার হাতের মধ্যে এক হাজার টাকা দিতে হবে আর যখন তুমি পর্দা থেকে বাইরে হয়ে যাবে তোমার জন্য মিষ্টির বাক্সেরও প্রয়োজন নেই নিমকির বাক্সের প্রয়োজন নেই এক টাকাও তোমার জন্য খরচ নাই। এক হাজার টাকা দূরের কথা তোমাকে রাস্তার মধ্যে ফেলে চলে যাবে সম্মান আমাদের মা বোনদের পর্দা গেলেরা আপনি যে পর্দা ছাড়া চলাফেরা করেন আপনি বোর কাছাড়া ঘরের বাহিরে যান আর বাজার করতে যান ইয়া তো একাংশ বৌ বাজার আর আজীবন জামাই বাজার করছি কিন্তু জামাই বাজার নাম ঘুরে না ইয় বাজারত ক্যাঁচামরিচ লাগাতে ইয় বাজারত উগু মাসিস লাগা দেয় ইয় বাজারত উগুলো আসলে বেড়া যায় তো মনে হয় আর কিছু না আমাদের দেশে একটা কথা বলে চুল খায় তারা হয় না। আমার মা বোনেরা আপনাদের সম্মান ছিল কোথায় আর আজকে সম্মান কোথায় যখন যে সমস্ত জায়গার মধ্যে নারী অপহরণ হয় যে সমস্ত জায়গার মধ্যে যখন প্যাপারের মধ্যে আমরা দেখি নারীর মুখে এসিড নিক্ষেপ হয় যখন দেখা যায় কোনো নারীকে হত্যা করা হয় যখন নারী দেখা যায় কোনো নারীকে দর্শন করা হয় তো কোনো নারী দর্শন স্থানে কোন নারী অপহরণ স্থানে কোনো নারীর এসিড নিক্ষেপ স্থানে সেখানে তো কোনো কমই মাদ্রাসার ছাত্রকে পাওয়া যায় না যদি সন্ত্রাসী সৃষ্টি হয় জঙ্গি সৃষ্টি হয় কোথাও আপনারা চোখ দেখতে পারেন না দেশ না হয় দেশ চালাবেন কেমনে এখন থেকে যদি আপনার একরকা হয়ে যান সরকার যে হবে সে সবার সরকার যিনি দেশের প্রধান হবে তিনি সবসময় সবাইকে এক নজরে দেখতে হবে দরে যিনি বাবা থাকবে ওনার সন্তান যে সন্তান টাকা কামাইতে পারে যে সন্তান টাকা কামাইতে পারে না সব সন্তানকে এক দৃষ্টি দেখতে হবে বাবা যদি সব সন্তানের দিকে এক দৃষ্টিতে টাকায় সেই ঘরের মধ্যে সবসময় শান্তি বিরাজ করবে আর বাবা যদি এক সালের পক এক স্থানের পক্ষে গায় আর এক সালে শুধু গাইল করে এক সালের পিছনে শুধু কোন দল লাগায় এক স্থলে কে আক্রমণ করার চেষ্টা করে এক স্থলে শুধু মারে তখন দেখা যাবে সেই স্থানে আস্তে আস্তে বিদ্রোহ হয়ে উঠবে এর জন্য সেই সালে দায়ী নয় এর সামনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে বাবা তুমি ঘরের বাবা সব ছেলেকে তুমি এক দৃষ্টি দেখাতে হবে আপনার দেশের মনন মাননীয় সরকার আপনার জনগণ সবাই আপনার জনগণ সব সব মানুষ এই দেশের মধ্যে বাসিন্দা যত মানুষ বসবাস করে চাই কৌমী মাদ্রেশে লেখাপড়া করুক লেখাপড়া করুক চাই কলেজে লেখাপড়া করুক চাই বাসির লেখাপড়া করুক অথবা লেখাপড়া না করুক মুরুক্প হোক চাষা হোক যেই হোক দেশের প্রত্যেকটা জনগণ আপনার সন্তানের মতো সবার দিকে আপনার এক দৃষ্টি তাকাতে হবে এটা হচ্ছে আপনার কর্তব্য তখন দেহে শান্তি আসবে যাই হোক যে কথা বলতে চেয়েছিলাম পাওয়া যাবে টেলিভিশনের গান বাদ্যরে গরে গান বাজনা আজকের বিষয়বস্তুর দিকে আমি এখন আসতেছি আমার আজকের আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল গানবাদ্য তথা অপসংস্কৃতি কিন্তু আজকে সংস্কৃতির নামে যেগুলা চালানো হয় সেটা কি সংস্কৃতি হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু সেখানে করা হয় গানবাদ্য হজুর আকরম সাল আলী ওয়াসাল্লাম দুনিয়ার মতো শিখেছেন আল্লাহনবী আসার পর আল্লাহনবী কি কথা বলেছেন আমাকে আল্লাহ রব আলমিন দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন হাদিস আছে بسم الله الرحمن الرحيم وامرني ربي عز وجل بما المعازف والمزامير والاوثان والصليب وامر الجاهليه او كما قال عليه الصلاه والسلام আমার প্রভু আমাকে আদেশ করেছেন আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন যত প্রকার গানবদ্ধ যন্ত্র রয়েছে সব বৃদ্ধ করার জন্য নবী দুনিয়ার মধ্যে আল্লা কেন আসলেন দু একটা কারণ বলতেছেন আমার আমার প্রভু আমাকে আদেশ করেছেন বিমা যত প্রকার ঢোল তবলা বাঁশি একতারা দোতারা সাতারা হারমোনিয়াম যা আছে এগুলি ধ্বংস করার জন্য আমি দুনিয়ার মধ্যে এসেছি ওয়াল আউসান ওয়াল আউসান মূর্তি বাস্কর্য ধ্বংস করার জন্য আমি এসেছি আল্লাহনবী দুনিয়ার মধ্যে এসেছেন মূর্তি আর ভাস্কর্য ধ্বংস করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করা হচ্ছে কাদেরকে খুশি করার জন্য মুসলিম দেশে সে মূর্তি বানায় মুসলিম দেশে কি মূর্তি বানায় নবী যখন মদিনা থেকে মক্কা শরীফ আসলেন আল্লাব শরীফলেন বাইতুল্লাহ শরীফে আল্লাবের হাতে দিয়ে ইঙ্গিত করে আর কি বলেন একবার পরেন একটা মূর্তি দিকে ইঙ্গিত করেন একটা মূর্তি পরে যায় আঘাত করেন না শুধু ইঙ্গিত করেন মূর্তি ভেঙে পড়ে যায় আরেকটা দিকে ইঙ্গিত করে মূর্তি কে ভেঙে পড়ে যায় আরেকটার দিকে ইঙ্গিত করে মূর্তি কে ভেঙে পড়ে যায় সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম আমরা যেরকম এই দেশের নাগরিক আমাদের দেশের হিন্দুরাও এই দেশের নাগরিক আল্লাহ নবী ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আল্লাহ একজন মুসলমানের সম্পদের যে মূল্য একজন বিতর্মীর সম্পদের সে মূল্য ওর একজন মুসলমানের গাছ থেকে ডাব পারা যেরকম হারাম একজন হিন্দুর গাছ থেকে ডাবচুরি করাও হতো সেরকম হারাম একজন মুসলমানের কুকুর থেকে মাছুরি করা যেরকম হারাম একজন হিন্দুর হারাম একজন বিধর্মীকে হত্যা করা হতো সেরকম হারাম একজন মুসলমানের মসজিদ বাংলা যেরকম হারাম একজন হিন্দুর মন্দিরকে বাংলা হতো সেরকম হারাম ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা এই দেশের যে সমস্ত মূর্তি আছে এই দেশে যে সমস্ত মন্দির আছে কোন মুসলমান হঠাৎ করে গিয়ে সেই সমস্ত মন্দিরে আক্রমণ করতে পারবে না সেই সমস্ত মন্দির পারবে না তাদের মূর্তি বাংতে পারবে না তো মুসলমানরা মূর্তি পূজা করতে পারবে না মূর্তি পূজা করতে পারবে না মূর্তির সামনে গিয়ে নবডব নবডব ঘোরা তো আমাদের ধর্ম না মধ্যখানে আনুষাঙ্গিক হিসেবে আর একটা কথা আসতে সেই জন্য বলতেছি আমরা যে সমস্ত দিবস পালন করি আমাদের দিবসগুলি তিন প্রকার একটা হচ্ছে ধর্মীয় দিবস আর একটা হচ্ছে জাতীয় দিবস আর হচ্ছে আমাদের কাল্পনিক দিবস ধর্মীয় দিবসের নামে যেগুলো পালন করা হয় যেমন একটা পালন করা হয় ধর্মের নাম দিয়ে অথচ অথচ কোন ধর্ম নয় সেটা হচ্ছে জশনে জুলুস এ মিলাদুল আমার আমাদের সেটা আসতে আলোচ্য বিষয়ও না সময় নেই সময় আছে মাত্র দশ মিনিট আমি সেদিকে আলোচনা করতেছি না আর একটা যে দিবস পালন করা হয় সেই দিবসের নাম হচ্ছে আমাদের দেশের জাতীয় দিবস আসলে কোনো দিবস পালন করা নাই তারপরে জাতীয় দিবসগুলি পালন করি আমাদের দেশের জাতীয় দিবস পালন করা ইসলাম হতে হবে একেবারে বিদর্মীদের অপশাস্তিতে আমরা হাবুডুবো খেলেতে হবে না কয়েকদিন আগে আমাদের দিবস পালন করা হলো ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করা হয় আমাদের শহীদ দিবস বাসা দিবস ষোলোই ডিসেম্বর পালন করা হয় কোন দিবস বিজয় দিবস ভালো কথা আমাদের দেশ আমরা বিজয় লাভ করেছি তো বিজয় দিবসে আমাদের করণীয় কি যখন করেছিলেন শিক্ষা দিয়েছেন মানুষ যখন একটা দেশ জয় লাভ করবে বিজয় লাভ করবে তখন তাদের করণীয় কি মুসলমান যখন বিজয় লাভ করবে তখন তাদের করণীয় কাজ তিনটা কয়টা তিনটা আল্লাহ নবী শেষ শিক্ষা দিয়েছেন কোরআন শরীফের মধ্যেই আছে সেদিকে আলোচনা করার সময় নেই বিজয় দিবস চলে গেছে যে সমস্ত আমরা দাবি করি অথচ বাসার কি ভালোবাসা আমাদের মধ্যে আছে। বাসার কি ভালোবাসা আমাদের মধ্যে আসে আমাদের যে একুশে ফেব্রুয়ারি এটা কোন বাসার দিবস কোন বাসার দিবস বাংলা ভাষার দিবস কিন্তু এই বাংলা ভাষার দিবসকে পালন করা হয় ইংরেজি তারিখ দিয়ে বাংলা দিবস পালন করতেছে ইংরেজি তারিখ দিয়ে বাংলা ভাষার যদি মায়া মোহাব্বত আমাদের অন্তরে থাকতো আমরা তো বাংলা দিবস পালন করতাম সেদিন আরো কত সুন্দর করে গাই আমার বায়ের গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার বায়ের রক্তরঙ্গিন হয়েছেন একুশে ফেব্রুয়ারির জন্য নয় আমার বায় রক্তরঙ্গিন হয়েছেন সাল সালগুলোর জন্য যেদিন একুশে ফেব্রুয়ারি ছিল সেদিন কি আটে ফাল্গুন ছিল না কিন্তু আটে ফাল্গুন আমি কি বলিতে পারি তারপরে তো অন্তরে কিছু সান্ত্বনা কিন্তু বাস বাংলা দিবস পালন করতেছে ইংরেজি তারিখ দিয়ে এতে কি সবই নয় আবার দেখা যায় বাংলা ভাষা দিবস পালন করা হয় কেমনে পালন করে একটা ভুলের তোরা এটা ভুল অব্যাক করে বারোটা যে বারোটা এক মিনিট হয়ে গেল সবাই গিয়ে সেটা গিয়ে একটা মূর্তির সামনে একটা পাথরের সামনে সেই সে ফুলটা রাখা হলো সেই পাথরের নাম শহীদ মিনার যে শহীদ মিনারের নিচে কয়জন শহীদের লাশ আছে শহীদ মিনারের নিচে কয়জন শহীদের লাশ আছে কোন শহীদের আমি বিশেষ করে আমার জাগতিক বিদ্যার শিক্ষিত বাহীদেরকে আমি একটু লক্ষ্য করে বলতে চাই এই যে আমরা ফুলটা রাখলাম ফুলটা রাখার দ্বারা উপকার কি হলো ছাব্বিশে মার্চের মধ্যে আমরা ফুল রাখলাম এই ছাব্বিশে মার্চ যেদিন হচ্ছে যখন ঠিক ফুলটা রাখবে সেই সময় আমি জাতীয় স্মৃতিসৌধের সামনে দেখা যা দেখলাম অবস্থা লোকে লোকারণ্য তো বলে আপনি গেলেন কেন আমি সেখানে যাইনি আমি সেই ঈদ দিয়ে যাচ্ছিলাম তখন আমি গাড়িতে কিন্তু গাড়ি সেখানে দাঁড়ানো ছিল যাওয়ার কোনো সুযোগ নেই রাস্তাঘাট যান সবাই ফুল দিতে গিয়েছে আচ্ছা ফুল দিলাম সেখানে বুঝার জন্য বলতেছি আজকে ফুলটা রেখে আসলাম কালকে ফুলটা পচে গেল যারা দেশের জন্য শহীদ হলো যারা আব্বাসের জন্য শহীদ হলো তারা কি পাইল আচ্ছা ফুল দেওয়া হয় কেন যাদেরকে সম্মান করে ফুলটা দিলাম ফুল মানুষ খুশির জন্য দেয় এখন যার জন্য ফুলটা দিলাম যারা দেশের জন্য শহীদ হলো বাসার জন্য শহীদ হলো স্বাধীনতার জন্য শহীদ হলো ওই সমস্ত মানুষগুলি ওই সমস্ত ভাইয়েরা হয়তো বেহেস্তি হবে আর না হয়তো হবে দুটো একটা হবে যদি তারা বেহস্তি হয় তারা যদি জান্নাতি হয় তাদেরকে আমার এই ফুলের প্রয়োজন হবে তারা ফুলের উদ্যানে বেহেস্তার বাগানে ঘুরতেছে তারা তারা যে বাগানের মধ্যে আছে আমার ফুল সেখানে কি কাজে আসবে যাবেও তো না আর যদি সেই সমস্ত মানুষ জাহান্নামে হয় সেই সমস্ত মানুষের জাহান নামি হয় তাদেরকে ফুল দিলাম মানুষ তো ফুলাভ করে নির্বাচনে যদি জাহান হয়ে থাকে আল্লাহ মাফ করুক এখন তাদের জন্য আমি কোপার ফুলটা দিয়ে আসলাম অর্থ কি যে তোমরা তো জাহান নামি হয়েছ জাহান বারো চলো খুব খুশি হয়েছো ধরো ফুল নাও আরো চলো অর্থটা সেরকম হয় নাই ফুলটা রাখার পর মিনিট পালন। সবগুলি এক মিনিট বোবা বোবা শৈতান এই বোবার মতো এক মিনিট যদি দাঁড়ায় থাকা হয় এই শহীদরা কি পাইছে আপনি এক মিনিটে তিনবার কলহ আল্লাহ শরীফ পড়েন তিনবার কুলহ আল্লাহ শরীফ পড়লে এক কদম কোরআন শরীফের সোয়াব পাওয়া যায় একবার সুরে ফাতেহা পড়লে এক কদম কোরআন শরীফের সোয়াব পাওয়া যায় দুইবার ইজাজ পড়লে এক কদম কোরআন শরীফ সহ পাওয়া যায় কুলিয়া পড়লে এক কদম কোরআন শরীফ এ সোয়াব পাওয়া যায় একবার সুরাহ শরীফ পড়লে দশ খদম কুরান শরীফ সোহাপ পাওয়া যায় আপনার তিনবার কুলুহাল্লাহ শরীফ করেন একবার সুরাহ ফাতেহা পড়েন মন মনোনিয় করেন আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে বাসার জন্য যারা শহীদ হয়েছে দেশের জন্য যারা জাম দিয়েছে আল্লাহ তাদের রুহের মধ্যে আমাদের এইসবগুলি পৌঁছে দাও পৌঁছবে না পৌঁছবে না ফুলটা রাখলাম নীরব থাকলাম কি পাইলো এক মিনিট নিরবতা পালন মুসলিম সভ্যতা নয় এটা হচ্ছে খ্রিস্টানদের অবসংস্কৃতি এটা বর্জন করা উচিত তো মুসলমানদের জিনিস নয় চিন্তাও মনে হয় কোনোদিন করি না এক মিনিট নীরব থাকলে কি হয় কি ফাইল ফুলটা রাখলাম ফুলটা রাখলাম এ এক অনুষ্ঠান শেষ এখন শুরু হয়ে গেল দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব কি সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা চলে সেগুলো হচ্ছে গান বাদ্য আবার এই গান বাদ্য দেখা যায় গত এবছর একুশে ফেব্রুয়ারিতে এক স্কুলের সামনে যাচ্ছিলাম তখন দেখি সেখানে চলতেছে হিন্দি গান কি চলতেছে হিন্দি গান কোন ভাষার দিবস পালন করা হচ্ছে কথাটা বুঝেন না বাংলা ভাষার দিবস পালন করতেছে হিন্দি গান দিয়ে আরে যে হিন্দি ভাষা বিধারিত করার জন্য। যে উর্দু ভাষাকে বিধারিত করার জন্য। যে উর্দু ভাষা বাদ দেওয়ার জন্য এত সংগ্রাম যে বাংলা ভাষার জন্য এত সংগ্রাম সেই বাংলা ভাষার দিবস পালন করা হচ্ছে হিন্দি গান দিয়ে মুসলমানদের গড়ে গড়ে গান বাজনা আজকে আমাদের ওইদিকে যদি গান বাজনা চলে তাহলে সেই ঘরে কি আল্লাহ রহমত না হাদিস শরীফে আল্লাহর নবী ارشاد ফরমান وقال النبي صلى الله عليه وسلم صوتاني ملعونان في الدنيا والاخره رنت عند مصيبتين ومزمار عند نغما اللهর Habib বলেন এমন দুইটা কন্ঠ এমন দুইটা আওয়াজ দুনিয়ার মধ্যে সব সময় চলে যেই দুইটা আওয়াজের উপর আল্লাহর পক্ষ থেকে সব যে আওয়াজ উপর আল্লাহর পক্ষ থেকে সর্ব অবস্থায় লানিকৃষ্ট দুই নম্বর আওয়াজ কি গান বাদ্যের সাথে ডোলতা বলা বাসীর আওয়াজ এই গান বাদ্য যেখানে চলে সেখানে কি রহমত না লানত তা আমাদের গড়ে গান আপদিন্দ চলে রাত দিন বাজতা হেরি বিষন আমাদের রাত দিন গান বাজনা চলে গানের ক্যাসেট চলে আল্লাহ রা হাবিবেন তুমি আমার উম্ম দাবি করো আমার আশেখ দাবি করো ও আমার আশেখ রা সত্যি কেউ যদি তোমার আশেখ হয়ে থাকো আমি নবী দুনিয়ার মধ্যে কেন এসেছি আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে চলে যান রাস্তা চলে যাচ্ছেন হঠাৎ করে কতরুক যাওয়ার পর মাঠে এক রাখা গান গাইতেছে রাখা লেখি গা গান গা আল্লাহ সাথে সাথে আল্লাহ কানে আঙ্গুল দিয়ে খুব দ্রুত হেঁটে চলে গেলেন কতরুক যাওয়ার পর আল্লাহ নবীর সাথে একটা ছোট সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনু অমর রাজি আল্লাহ ওনাকে জিজ্ঞেস করতেছে হে ইবনো অমর এখন কি আর গানের আওয়াজ শোনা যায় তিনি বলতেছেন ইয়া রসুল কান থেকে আঙ্গুল দিয়েছিলেন গান শোনার জন্যে না না শোনার জন্যে এখন আমরা তো গান শুনি শুনি আবার গান শোনার জন্য কান রবি তারা ম্যাডাটা ডু হয়ে দেয় পকেটে আছে মোবাইল হাই মোবাইল রে যে মোবাইল ছিল কথা বলার মাধ্যমে ধ্বংসে চরিত্র ধ্বংস হয়ে বিশেষ করে মেমোরি কার্ডওয়ালা যে সমস্ত মোবাইল আছে আমার মুরব্বীরা আপনার ছেলে যুবক ছেলে আপনার যুবতী মেয়ে তারা কি ব্যবসা করে কেন আপনার যুবক ছেলে আপনার মোবাইল দেন যদি নিজের যুবক ছেলের হাতে আমি মোবাইল দেয় তার হাতে একটা অস্ত্র দিলে তার হাতে একটা তার হাতে একটা পরিমাণ ক্ষতি করে দিয়েছি ঠিক বললৌ ঠিক ঠিক না বললো ঠিক কি বলবেন হাদিস শরীফ আল্লাহ নবীন আজকে আমরা গান বাদ্যের কিনি গান বাদ্য যন্ত্র কিনি সেগুলি বিক্রি করি হাদিবর আল্লাহর হারাম আল্লাহ হাবিব বলেন আমার উন্মত রে কায়নাথ কিনবে না বিক্রি করবে না বলা হয় গায়িকা মহিলা এখন যে সমস্তা এই শহর থেকে গায়ক গায়িকাদেরকে ভাড়া করে এনে তাদের মাধ্যমে টাকা পয়সা কামা আল্লাহ নব্বী আর ফরমান আর সমস্ত গায়ক গায়িকারা যারা গান গায় টাকা কামায় তার তাহা গুলো হারাল না হারাম আল্লাহ ফরমান টাকা যেরকম হারাম গায়ক গায়িকা তোর টাকা কুত্তা বিক্রি করা টাকার মতো হারাম আল্লাহ নবীর কথা এখন যারা সেগুলি বিক্রি করে যারা গানের ক্যাশেট বিক্রি করে বিক্রি করে টেলিভিশন বিক্রি করে ডিসেনা বিক্রি করে আল্লাহ বলেন হাবিব বলেন বাদ্যার যন্ত্র বিক্রি করে গান জিনিস ঠিকঠাক ঠিকঠাক করে যে সমস্ত টাকা ঘামায় এই টাকাগুলি সম্পূর্ণ হারাম আবার আজকে গান মাধ্যমে এমন এমন কিছু গান বাই যেগুলো কি গান আর কতগুলি গা একবার আস্তা গাঁজাগুরি কথা নাম দিয়েছে একটা ক্যাসেটের মধ্যে একদিন বাজে কিন্তু কথা যেগুলি বলে আসলে কথা আগামাতা কিছু নেই লক্ষ লক্ষ মরে কাতারে কি বললো লক্ষ সৈন্য মরে কাতারে কাতারে কি হাজারে কাতারে কাতারে লক্ষ লক্ষ সৈন্য মারা গেল আর গনে শুনে ভাই কত চল্লিশ হাজার আর গুলি কি গাঁদা খাইতে গেছে এই কথার কোন আছে পরিবেশনা করেছে <laughs> <hans> <hans>